মানবতার সমাধান রাবিলাম ওসলাত ওসলাম আল্লাফিলামসলিনামুকুম রহমতুল্লা ওরক সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বিগত সেশনে যে আলোচনা শেষ করেছিলাম সেটা ছিল রাকায়িক সংক্রান্ত হাদিসগুলো আমাদের দুনিয়ার লোভ এবং মোহ কমিয়ে আখেরাত্মকী হওয়ার জন্যে নবী করিম সাল্লাহ আসসালাম যে সুন্দর সুন্দর হাদিসগুলো রেখেছেন তার মধ্যে আমরা যে শেষ হাদিসটি নিয়েছিলাম মা এ সারাদ বলেছেন যে ওনার পরিবার মদিনায় হিজরত করে আসার পর থেকে নিয়ে কোনো দিন প্যাট পরে খাবার খাননি তিন দিন এক নাগারে রুটি প্যাট ভরে খাওয়ার সুযোগ হয়নি এবং পরে হাজি সসিল্ রসুল্লা সাল্লি ইসলাম জমা করেছিলেন যে আল্লাহ আমার বর্গকে আপনি একদম প্যাট ভরে না খেয়ে কিছু কম আল ক্যাফাফ পরিমাণ খাবার দান করুন যা হচ্ছে এমন খাবার যা খেলে মোটামুটি ক্ষুধার কিছু মিটে যায় শরীরের শক্তি ফেরত আসে কিন্তু প্যাট ভরে না এই খাবার যেন তার পরিবারকে আল্লাহ তাল্লা এই রেজিকের মধ্যেই রাখেন এই দোয়া তিনি করেছেন এবং সেখান থেকে আমরা আলোচনা করেছিলাম রাজ্যেশনে যে এর ফজিলত কি কেন তিনি এটা তার পরিবারের জন্য প্র্যাকটিস করলেন এবং তাদেরকে আল্লাহ তালা এরকম খাবার এর ভিতরেই যেন রাখেন এই দোয়াও করলেন কম খাবারের ফজিলা সম্পর্কে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার শুনলাম যেটা আমাদের দুনিয়াবী দিক থেকে দিনই দিক থেকে উভয় দিক থেকেই ফায়দা মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে শরীরের জন্য ফায়দা আর দিনই দিক থেকে রুহের জন্য ফায়দা কল্বের জন্য ফায়দা দিলের জন্য ফায়দা আমরা সেই আলোচনার ধারাবাহিকতা আরেকটি হাজির শুনি একটি হাজিজ রসুল্লা সাল্লাহমেসাদ করেছেন তো আমুল ওয়াহেদ ইয়াকফিল ইসনাইন ও তো আমুল ইসনাইনফিলা অত আমুল সালাহা ইয়াক আর বাবাহ একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট দুইজনের খাবার তিনজনের জন্য যথেষ্ট হয়ে যায় তিনজনের খাবার চারজনের জন্য যথেষ্ট হয়ে যায় এই হাদিসটা আগের হাদিসগুলোর সঙ্গে মিল থাকে আমরা যে ক্যালকুলেট করে যদি একজনের বা তিনজনের বা পাঁচজনের খাবার পাকাই বা দশজনের করি এরপরে যদি কিছু সংখ্যক মেহমান চলে আসে তাহলে আমরা চাইলে আল্লাহতালা এই খাবারের মধ্যে বরক দিয়ে দিবেন এবং আমরা কিছু কম খেয়ে আমরা ম্যানেজ করতে পারবো। এবং খাবার কম দেখলে মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয় আমার মনে আছে আমি যখন রিয়াদের লেখাপড়া করতাম তখন ডাইনিং হলে আমরা সবাই প্লেট নিয়ে যেতাম আর আমাদেরকে খাবার সার্ভ করা হতো তো খাবার যা দিত আমাদের মোটামুটি হয়ে যায় তো কেউ একটু বেশি খান তো বেশি খাওয়ার কারণে সে দুইবার নিত আর কি বলতে যে আবার দাও বড় চামচে এক চামচ ভাত দেওয়া হতো তিনি বলতে যে দুইবার দাও তো এবং খুব একবারে মেজাজ গরম করে পেতেন দুইবার দাও এত কম দিছে কেন তো অনেক সময় তো খেতেন কিন্তু কোনো কোনো সময় বেশি হয়ে যেত তো পরে খাইতে খাইতে একদিন ওনাকে বললাম আমার বন্ধু মানুষই ছিলেন উনি নাম বলবো না এই আপনারা চিনবেন না বললাম যে তো আপনি তো খেতেও পারলেন না এত গরম হয়ে গেলেন আপনাকে কম দিয়েছে আবার দেওয়ার জন্যে কারে বলবেন না খাবার কম দেখলে মেজাজ গরম হয়ে যায় তো সত্যি আমাদের অনেক সময় এরকম হয়ে যায় খাবার খেতে যদি বসি খাবার কম টানাটানি হয়ে গেছে বা দেখেই মেজাজ গরম হয়ে গেল তো এটা তো হচ্ছে সম্পূর্ণ বিপরীত কাজ রাসুল্লাহ বলে দিচ্ছেন যে একজনের খানায় দুইজন খেতে পারে দুইজনের খাবার হলে যদি আরেকজন মেহমান চলে আসে তাহলে তিনজন খেতে পারে তিনজনের খাবার নিয়ে বসেছেন আরেকজন হঠাৎ করে চলে এসেছে ঘাবড়াবেন না মন খারাপ করবেন না প্যানিক হবেন না চারজন ইজিলি খেতে পারবেন তো এই বকিলি সব মানুষের মধ্যে আছে কমে যাবে আমার আতঙ্কগ্রস্ত হয়ে যায় খুব ঘাবড়িয়ে যায় এই আমার খাবার কম হয়ে যায় কি না তো বেশি ঘাবড়াতে গেলে মুশকিল একটা কিতাব পড়ছিলাম যে একজন একটু বকির প্রকৃতির লোক আর কি সে খাবার খেতে বসেছে তার সিটিং রুমে হঠাৎ করে এক লোক নখ করেছে ঠিক খাবারের মুহূর্তে রুটি দিয়ে পনির দিয়ে মধু খাচ্ছে তো এখন তার যা চিন্তা লোকে একটু বখির প্রকৃতির খাবারও হয়তো বা কম আছে আমি চিন্তা করলে এই লোকটি ঢুকে পড়লে তো এখন নিশ্চয়ই এবং সে টের পেয়েছে লোকটাকে এই নাচরবান্ধা কিসেমের লোক এ খেতেই বসবে তাকে বলাও লাগবে না খাবার দেখলেই হুমরে খেয়ে পড়বে এখন চিন্তায় পড়ে গেলো লোকটা যে বাড়িওয়ালা সে চিন্তা করলো আগে রুটিটা সরাই রুটি সরাতে সরাতেই পরে পনিরও নিয়েছে এখন মধু আর সরাতে পারেনি দরজা খুলে লোকটা ঢুকে ফেলেছে সামনে থেকে নিতে একটু খারাপ লাগছে চিন্তা করলো মনে মনে খালি মধু কি খাবে নাকি রুটি থাকে অসুবিধা তো এখন যে ঢুকছে সেও কিন্তু নাচরবান্ধা সে এখন ঢুকে তো কালে রুটি টুটি না কেনা রুটি তো নাই অসুবিধা না আমি খালি মধু খেতে পারি এখন সে খালি মধু খাওয়া শুরু করেছে এখন এই বেচারা বাড়িওয়ালা যে চিন্তা করলো সরবরাহ হয়ে গেল রুটি না দিয়ে তো ঢুকে গেলাম যে মধু সব খেয়ে শেষ করে ফেলবে তো তুমি যে এত মধু খাও বেশি মধু খাওয়ালে একদম কলজা জ্বললে সাই হয়ে যাবে বুঝো না কিছু কালে চিন্তা করো না কলজা জ্বললে তোমারটা জ্বলবে আমারটা জ্বলবে না মানে তোমার জ্বলতে সে আমি যে খাচ্ছি আমি বুঝতে পারছি সেই ম্যাসেজ দিচ্ছে আর কি অনেক পরিবারে দেখবেন ছোটদের মধ্যে খাবার নিয়ে টানাটানি এই বেশি খেয়ে ফেলেছে কম খেয়ে ফেলেছে বিশেষ করে তারা একটু সীমিত আয়ের মধ্যে থাকে ছোটো কালে গিয়ে গ্রামাঞ্চলে এগুলো দেখেছি খাবার নিয়েও পরিবারের মধ্যে বাচ্চাদের মধ্যে মারামারি হয়ে যাচ্ছে তো আসলে এই একটা কালচার আমাদেরকে গ্রো করতে হবে এবং কোন কোন পরিবার আমি দেখেছি ঠিক তার উল্টো খাবার নিয়ে কারাকাড়ি হয় না ভাই বোনদের মধ্যে বরঞ্চ তারা সবাই কম খেতে অভ্যস্ত এবং কে খাবে তাদের জন্য অপেক্ষা করে খাবার নিয়ে টানাটানি করে না এই ধরনের কানা তাদের মধ্যে আছে এই ধরনের তৃপ্তি তাদের মধ্যে আছে আসলে ইসলাম ইসেছে আমাদেরকে এই সুন্দর সুন্দর জিনিসগুলো শেখাতে তাহলে আমরা আসি যে কম খাওয়ার যে আলোচনা গত সেশনে শুনছিলাম এর যে ফজিলত এর যে ফায়দা আমরা আরেকটু শুনি অনেক সুন্দর সুন্দর কথা সলফে সালহীন তাদের এক্সপিরিয়েন্সে পেয়েছেন আমাদের জন্য রেখে গেছেন একজন ছিলেন আবু সালেমানার দারানি তার কথা শুনেছেন তিনি অনেক ভালো উঁচু মানের আলেম ছিলেন ব্যক্তিগত জীবনে এই সমস্ত সুন্দর সুন্দর জিনিসগুলো আমল করেছেন এবং আমাদের জন্য তিনি শিখিয়ে গেছেন বলে গেছেন তিনি বললেন যে মেফতাহ দুনিয়া সাবা ও মেফতাহুল আখেরা তে আল জো খুব দামি কথা দুনিয়ার দুনিয়া দারি যদি করতে চাও দুনিয়ার দিকেই তোমার নজর যায় তাহলে খাবার হ্যাঁ দুনিয়ার চাবি হচ্ছে খাবার খাবার খাবা অলস হওয়া খাবার খাওয়া খাহেরাতে নাফসানি চাইদা মিটাবা এ এদিকে যাও আর আখেরাতের চাবি হচ্ছে অভুক্ত থাকা কম খাওয়া দুনিয়ার চাবি হচ্ছে বেশি করে খাওয়া কোন চাবিটা আমরা ব্যবহার করব আখেরাতের চাবি কম খেলে আখেরাতের চাবি হাতে এসে গেলো তার মানে কি এবাদতের মধ্যে শক্তি পাওয়া যাবে এনার্জি আসবে অলসতা আসবে না ঘুম পাবে না তাহার যদি যেন উঠা যাবে খুব বেশি প্যাট পরে খেয়ে ফেললে তাহার যদি আর উঠা যায় খাওয়ার যত বেশি খাবেন ঘুম তত বেশি আসবে এটা বাস্তব জীবনে আমাদের পরীক্ষা যেদিন কম খান সেদিন হয়তো আল্লাহ তালা দেখবেন তাহার জন্য যেন উঠা তফিক দিয়েছেন যেদিন বেশি খাবো সেই দিন আর উঠতে পারি না অলস্য শুধু ঘুম আসে বেশি করে এরপরে তিনি বলেছেন যে ও আইন হাক্কা ইন্দা হুফি হাবা খাসন দুনিয়ার খাবার দাবার থেকে শুরু করি দুনিয়াটা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তালা সবাইকে দেন মুসলিম অমুসলিম কাফের বেদিন নিকার ফুজার সবাই দুনিয়া পায় সবাই খাবার দাবার দুনিয়ার টাকা পয়সা এই যে মুসলমানকে বেশি দিবেন অমুককে কম দিবেন এগুলো আল্লাহ করেন না কিন্তু যেটা আল্লাহ আল্লাহতালার কাছে হাক দিন দিনদারি সেটা আল্লাহ তালার কাছে খুব হেফাজতে আসে ফেলাই ইল্লা মানে আহাব্বা খাস হাতান দিনের নিয়ে আমতটা দিনদারির নিয়ে আমতটা আল্লাহ তালা সবাইকে দেন না যাকে আল্লাহ তালা মহব্বত করেন তাকেই আল্লাহ তালা সেটা দান করেন তিনি আরও বললেন বলে আনলুকমাত আহাব ইলাই মিনান আকুল আহা আকুম ফিল্লাইল আমি অনেক সময় আমার খাবারের টেবিলে সামনে যখন খাবার থাকে রাতের বেলায় মনে চায় খুব খেতে আর একটু খাবার আমি ত্যাগ করে কোরবানি করে ফেলি কারণ এই খাবার খেতে গেলে আমি তাহার মিস করে ফেলব আমার খাবারটা খেতেও মনে চায় মজা লাগবে আর একটি টুকরা নিলে আরেকটা আইটেম নিলে কিন্তু আবার আমার দরকার তাহার যোদের নামার দুইটাই আমার দরকার দুইটাই মনে চায় কিন্তু যেদিন আমি খাবারকে স্যাক্রিফাইস করে দেই সেদিন আল্লাহ তালা আমার জন্য তাহার যদি খুলে দেন আমি ওটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি আল হাসানি রহমতুল্লা আলী বলেন মান মানুম হাসান হাসানী রহমতুল্লা বলেছেন তিনবাগের এক বাঘের কথা তো আছে তারপরেও কেউ যদি আরেকটু বেশি খাইতে চায় নয় অর্ধেক খাক তাহলেও সে যদি চায় যে তার চোখের পানি ফেলবে একটু আল্লাহর কাছে অন্তরটা নরম থাকবে আল্লাহর ভয় তাহলে খাবার অন্তত অর্ধেকের বেশি যেন না খায় তো তিনি অর্ধেক পর্যন্ত বলেছেন যে কিছু পাবা যদি অর্ধেকের বেশি যায় অরিজিনালি আইডিয়াল তো তিন ভাগের এক ভাগ কিন্তু তার চেয়েও বেশি খাইতে মনে চায় না হয় অর্ধেকই খেলা এর বেশি যেন চিন্তা না করো তাহলে তোমার চোখের পানি শুকিয়ে যাবে চোখের পানি নামবে না অন্তরটা শক্ত হয়ে যাবে নরম হবে না এখন খাবার এত বেশি খায় কেন মানুষ অনেকে বেশি খায় না খেতে বসলে দেখবেন সব এমন খাওয়া খায় আমি এক দেশে গিয়েছিলাম সেই দেশের নাম বলবো না সেখানে একটা ইসলামী জালসা ছিল তো দুপুরে লাঞ্চের খাবার দিয়েছে খাবার খেতে গিয়ে আমি দেখি এক লোক প্লেট ভর্তি করে এতগুলো শুধু বার্বিকীয় চিকেন নিয়েছে এতগুলো মুরগির গোস্ত নিল আমি তো অবাক হয়ে তাকিয়ে থাকলাম প্রথমে মনে করেছি বোধ হয় কাউকে কাউকে দেওয়ার জন্য খাওয়ানোর জন্য নিচ্ছে আরকি। তার ঘটনা আমাকে সাংঘাতিকভাবে ইয়ে করেছে সেই ঘটনাটা আমি পরে বলি আমরা এখন একটা বিরতির দিকে যাই বিরতির পরে আমরা ইনশাল্লাহ আমাদের আলোচনা অব্যাহত রাখবো আবিল্লাহি তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক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 সকল আমি সংগ্রাম করছি করতে রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে আল্লাহ আল্লাহকে ভয় করো।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 আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু দর্শক মণ্ডলী আমরা হাজি শুনছিলাম কম করে খাওয়ার ফজিলত বেশি করে খাওয়ার ক্ষতি এবং পরিণাম এসে প্রসঙ্গে বিরতির আগে যে ঘটনা বলছিলাম এক লোককে দেখলাম খাওয়ার সময় এই পরিমাণ মুরগির গোস্ত নিয়েছে এই পরিমাণ। আমি যখন তিনি প্রথমে নেন আমি মনে করলাম বোধহয় কয়েকজনকে তিনি একটু সার্ভ করবেন পরিবেশন করবেন সেই জন্য নিয়েছেন একলা মানুষ এত খাওয়ার জন্য নিতে পারে না পরে আমি দেখলাম আমার চোখে এটা লাগা লেগেছে সে পুরোটা খেয়ে ফেলল খেয়ে সে আবার নিতে এসেছে মাত্র এই কয়েক মাস আগের ঘটনা অন্য একটা দেশে আমি গিয়েছিলাম সেটা নাম বললাম না এই লেকচার যদি উনি শোনেন আবার যদি বেচারা মনে করেন আমাকে ইঙ্গিত করলো কি না তো এরপরে ঘটনা শুনেন পরে আলাপ করতে করতে জানলাম তিনি বললেন তার ডায়াবেটিস হান আল্লাহ কী ঘটনা তো কোন কোনো মানুষ আসলে জনের খাবার খায় মনে হয় একলা এটা কেমন কথা একজন ভালো মমিনতে এত খাবার খাওয়া ঠিক না তাহলে আরেকটি হাজির শুনি রাসুল্লাহ সাল্লাসম বলেছেন সহিংসম হাজিদিনেদ মোমিন খায় এক প্যাড দিয়ে এক প্যাড দিয়ে খায় মোমিন বল কাফুল সব রাতে আমরা আর কাফের এমন খাবার খায় মনে যেন সাত প্যাট দিয়ে খায় তার ভুঁড়ি মনে হয় সাতটা মে মানে হচ্ছে ভুঁড়ি আর মোমেন খায় এক ভিতে তো তার এক ভুড়ি আছে স্বাভাবিকভাবে কম খাবে আর যার সাতটা ভুঁড়ি আছে এতগুলো খাবে তো এখন সাইজ অনুযায়ী হয়তো এইটা বোঝা যায় না যে ওখানে প্যাটির ভিতরে সাতটা ভুঁড়ি আসেন একটা একটাই থাকবে কিন্তু খাবারের সাইজ এমন খাওয়া খায় মনে হয় যেন স্বাদ উদর পূর্তি করতে খাচ্ছে বেহস হয়ে খাচ্ছে তো এই যে কারণ মোমেন খায় কীভাবে খাবার আদর রক্ষা করে সে বিশ মিনটা পরে খায় তার সঙ্গে শয়তান যোগ দিতে পারে না এই তার খাবার ইনশাআল্লাহ কম খাওয়া লাগবে বিশ মিনটা পরে খেলে যারা খাবার একটু বেশি খেয়ে ফেলেন যাদের এই সমস্যা আছে যে কম খেতে পারি না আপনি খাবার আদবগুলো রক্ষা করেন আমার একই না সেই ইনশাআল্লাহ আপনার খাবার আল্লাহ তারা কমানোর তৌফিক দান করবেন এমন কি আশ্চর্যের বিষয় হবে যাদের কম খাওয়ার কথা তারা বেশি খাওয়ার নেশা ওদের মাথায় বেশি থাকে ডায়াবেটিস রোগীকে কম খেতে বলে ডাক্তার ওরাই বেশি খায় অনেক সময় তারা কি করে জানে পরিবারের সবার সামনে কম খায় আর যখন পরিবার লোকেরাও ঘুমিয়ে আছে চট করে এসে রাতের অন্ধকারে বাকিটা খাওয়া শুরু করে আমি অনেক খবর পেয়েছি এরকম রাতের সবাই ঘুমিয়ে আছে এই বেচারা ঘুমে থেকে উঠে কিচেনে গিয়ে পাক গিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ফ্রিজ খুলে খাওয়া শুরু করে দিয়েছে এবং যত মোটা ডাক্তার বলে আপনি কম খান কম খান তত বেশি খাওয়া এক ভাই তার এক পরিবারের সদস্য সম্পর্কে জিজ্ঞাসা করলাম সে বললো যে আমার অমুক সদস্যটা খুব মোটা হয়ে গেছে খুব মোটা হয়ে গেছে কি যে করি তাকে আমার তা কম খেতে হবে ক না সে বলে যে দেখো বাবা আমি খাবার দেখলে আমার এত খাইতে মনে যায় দুনিয়ার মধ্যে আমার দুইটা শখ একটা হচ্ছে খাবার যে বাবা খাবার দেখলে আমি সহ্য করতে পারি না এই অবস্থা থেকে বাঁচার উপায় কী কীভাবে বাঁচা যায় আপনি আল্লাহ তালার কাছে তহফিদ চান দোয়া করেন আর খাবারের আদবগুলোকে মেনটেন করেন খাবারের আদব কী হাত ধুয়ে খাওয়াটাও একটা আদম বিশেষ করে হাত হয়ে গেলে তারপরে বিষমিল্লা পড়ে খাওয়া এটা একটা বড় আদব যে বিষমিল্লা পড়লেন শয়তান আপনার সঙ্গে খাবারে যোগ দিতে পারলো না আসলে যারা বিষমিল্লা পড়ে না কাফের বেদিন বা মুসলমান ও গাফেল তাদের খাবারের সঙ্গে কিন্তু শয়তান যোগ দেয় এইজন্য তাদের খাবারটা বেশি হয়ে যায় বিষমিল্লা পরে খাবার খেলে শয়তান যোগ দিতে পারে না আপনার সঙ্গে এই একটা আদব রাখা হয়ে গেলো ডান হাতে খান সামনে যা আসে তা এখন ওদিকে সেদিকে তাকাবেন না ওদিক থেকে ভালো বলাগুলো বাসাই করে নেওয়ার জন্য খুব হাতাহাতি করবেন না এই আদব রক্ষা করলেও খাবার কম খেতে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে আর নিজেকে রিমাইন্ডার দিবেন হাজির দিয়ে মনে রাখবেন কম খেতে বলা হয়েছে এক ভুঁড়িতে খাই সাত ভুঁড়িতে না খাই আর ওই যে একজন বেদুইন আসছিলেন খাওয়ার জন্য তিনি খাবার প্লেটে নবী করিম সাল্লা যেখানে বসে আছেন ওই খাবারে ওনারা বড় সাইজের প্লেটে খেতেন সে এসে আপনি করে হাত ঢোকাই দিচ্ছে বিশ মিনিট পড়েন নাই রাসুল্লাহ তার হাতটা ধরে ফেললেন আর বললেন তার হাতের সঙ্গে আমি শয়তানের হাত ধরে ফেলছি শয়তান তাকে মনে দেন এরকম করে পুষ করছিল ধাক্কা দিচ্ছিল একদম যেন সে খাবারের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে আর বিশ না পড়ে তাহলে শয়তানের সুযোগ হবে আমি ধরে ফেলেছি খাইতে পারে পারেনি শয়তান আর সুযোগ পায়নি আরেক আলোচনা আমরা বলেছি যে ওনার বিবি উম ছেলে ছোটো ছেলে রশিদুল্লাহ ঘরে লালিত পালিত হয় এই ছেলেও যখন খাবার খেত বিশ মিলা না ডান হাতে খেত না হাতের এদিকে প্লেটের ওদিকে সেদিকে হাত দিত তিনি বললেন গোলাম সামিল্লাহ অকুল বিয়ামিনিক অকুল মিমায় তিনটা কথা শিখিয়ে দিলেন হে বৎস তুমি বিশমিল্লা পরে খাও আর ডান হাতে খাও দিকে হাত হাতি করো না তোমার সামনে যা আছে সেখান থেকে খাবার শুরু করো পরে লাগলে অন্যদিকে হাত দাও খুব বেশি হাতাহাতি ওখান থেকে না। ওখান থেকে না এতগুলো নাও এই বেশি নেওয়া একটা কথা আছে বাংলায় প্যাটের ভোগের থেকে চোখের ভোগ বেশি তাই না অনেক খাবার আপনি দেখবেন এই যে আপনি নিলেন মানে সব খেতে পারবো কিন্তু পরে দেখা যা পারা যায় না এই চোখের ভোগটা কমাইতে হবে চোখের মধ্যে যে লোভ এসে যায় খাবারের প্রতি এইগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু জটিল হবে না অসম্ভব হবে না যিনি খুব বেশি খাদক খুব বেশি খাবারে অভ্যস্ত কম খেতে পারেন না আপনি এই আদবগুলো যদি কন্টিনিউ করেন আপনি ইনশাআল্লাহ সুযোগ পেয়ে যাবেন দেখবেন যে আল্লাহ তালা আপনাকে তৌফিক দিচ্ছেন আগ্রহ থাকতে হবে ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছাই তো নাই ইচ্ছাই করে না সংকল্প করে না আজম লাগবে সংকল্প করেন প্লান করেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন এরপরে নবী করিম সাল্লাহ আসলামের কথা যেটা আসছে যে তিনি এবং সাহাবাই কারাম ওনারা সবাই এই খাবারের দিক থেকে কিন্তু কম খ্যাতি অভ্যস্ত হয়েছেন শুধু নবী করিম সাল্লাহ সালাম কয়েকজন সাহাবি নয় সবার ভিতরে এই কালচার গ্রো করেছে আমাদের মুসলমান সমাজে আমাদের পরিবারের মধ্যে যদি আমরা যারা বড় আছি কর্তা আছি পিতা আছি মাতা আছি মা বাবারা যদি এইরকম আদবগুলো সহকারে খাবার দাবারের ক্ষেত্রে এইভাবে আমরা সচেতন হই তাহলে আমাদের ছেলে ছেলেবেলেগুলো আমাদের থেকে শিখবে ভালো জিনিসগুলো শিখবে এবং তাদের মধ্যে এই আদব এবং এই কালচার তৈরি হবে হাদিসের আমল চলে আসবে লোভ লালসা কমে যাবে এবারত আমলের দিকে তাদের অন্তর দিকে ধাবিতে হবে এই জন্য আমাদের বড়দের অনেক দায়িত্ব আছে পরিবারের মধ্যে এই সুন্দর সুন্দর হাদিসগুলোকে আমরা জানি কোন বান্দার হৃদয়ে যদি সর্সের দানা পরিমাণও ইমান থাকে তাহলে সে জাননাতে যাবে এ কথাটা আমরা জানি আবার জানি হাদিস থেকে যে লজ্জাও ইমানের অংশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাও ইমানের অংশ এখন প্রশ্ন হলো আমাদের মুসলিম অমুসলিম ভাইরা অনেকেই লজ্জাশীল অনেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে তারা কি জানাতে যাবে প্রশ্ন যেটা এসেছে যে শস্য দানা পরিমাণও যদি ইমান থাকে তাহলে আবার লজ্জা ইমানের অঙ্গ পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এখন কারো যদি লজ্জা এবং পরিচ্ছন্নতা থাকলে কি জানাতে যাওয়া তবে ইমান ছাড়াই জান্নাতে যাওয়ার জন্য ইমান তো শর্ত কোনো সন্দেহ নেই ছাড়া বাকি আমলগুলো যেগুলো আল্লাহ তালা মোমেন্দাদের কাছে চান সে অনেক সৎগুণ ভালো গুণ ভালো এমন যদি অমুসলিমের কাছে থাকে তাহলে তারা জানলাতে যেতে পারবেন না কিন্তু তাদের আখেরাতের আজাবের কিছু কমতি হবে তার দলিল হচ্ছে আবু তো খুব ভালো মানুষ ছিলেন নবী করিম সাল্লাহ আসলামকে কী পরিমাণ সাহায্য সহযোগিতা করেছেন আপনাদের জানা আছে এত সাহায্য করলেন ওনাকে সাহায্য করার জন্য নিজে সহ সে আবি তালিবি তিন বছর সাফার করলেন এই এত ভালো মানুষটাও কালিমাতে সহায়তা পড়লেন না কাফের অবস্থায় মৃত্যুবরণ করলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম হতাশ হয়ে গেলেন ওনার জন্য সুপারিশ করে জান্নাতে নেয়ার ব্যবস্থা হবে না তবে আল্লাহতালা ওনাকে খবর দিয়েছেন সে যে ভালো মানুষ ছিল এগুলো বেকার যাবে না তারা জাহান নামের আজাবটা অনেক হালকা আজাব হবে সবচেয়ে হালকা আজাব হবে আবু তালেবের যে সম্পর্কে আল্লাহ রসুলের আমলে একজন নারী লিপ্ত ছিলেন আল্লাহ রসুলের কাছে আসলেন তারপর একজন সাহাবু জেনাতে লিপ্ত ছিল আল্লাহ রসুলের কাছে আসলে তাকেও শাস্তি দেওয়া হলো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এখনকার যুগে পেতে হবে সেই পরে না বিনা পাবেন বিচার থেকে শুরু যে কোনো কবিরা গুণার শাস্তি তো দুনিয়ার মধ্যে যদি যেগুলা দুনিয়াতে বিচার আচার নিয়মের মধ্যে শরীয়তের আইন কানুন যেখানে বাস্তবায়ন করা আছে সেখানে যদি কেস সাক্ষী প্রমাণ সহকারে চলে আসে তাহলে সেখানে সেটা কার্যকরী করা ইসলামী সরকারের দায়িত্ব হয়ে পড়ে আর যদি সেটা ধরা না পড়ে ইসলামী সরকার সেটা কার্যকরী না করতে পারে তাহলে এখন আল্লাহ আল্লাহতালা দুনিয়ার বিনাশাস্তিতে মাফ করবেন কি না এই ব্যাপারে অনেক হাদিস আমরা পাই যে একটু আগে গত সেশনে আমরা যেটা আলোচনা শুনেছি একই ছিল যে সেখানেও দেখা যায় দুনিয়ার সরকারের দায়িত্ব পালন আছে কার্যকরী করা তারা যদি মিস করে ফেলে এই সুযোগ যদি না থাকে আর ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে সত্যি অনুতপ্ত হয় সাংঘাতিকভাবে কান্নাকাটি করে তবা করে সীকবার করে আল্লাহ তাল্লার কাছে তার মা পাওয়ার সুসংবাদ রয়েছে এখন নির্ভর করে যে সবাই কি কবুল হয়ে যায় সবাই তব হয়টা কি রকম সবাই তব তো এক রকম না কারো কারো তবাহ তো অনেক দারুণ তবাহ হয় আল্লাহ কবুল করেন কিন্তু কারো কারো কবুল হয় তো তার জন্য দুনিয়াতেও শাস্তি পেল না কিন্তু আখেরাতে তার জন্য শাস্তি ঠিকই আছে কিন্তু যাটা কবুল হয়ে গেছে তারটা ইনশাল্লা আল্লাহ তালা তাকে পার করে দিয়েছেন আল্লাহ তো গফরুর রাহিম আল্লাহ রহমতের কোনো অভাব নাই এত রহমত আল্লাহ তালার কাছে আছে শাস্তি না দিয়েও আল্লাহ পার করে দিতে পারে কিন্তু তাওবার মতো তবাক করতে হবে আবিল্লাহি তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ show the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 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন ওয়াই ডি দুই শর্ট কোড তিন সোয়েব বিআইসি কোড আই বিও বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান